যারা এই স্টারাস্কোর বিরোধিতা করে তারা যখন দেখে এই কাজ সহজ নয় তাদের অনেকেই অনেক হয়ে যায় কারণ অনেকের চোখে আজকের পৃথিবীতে স্রোতের বিপরীতে যাওয়াটা হল এক ধরনের পাগলামি সাইখের কথা সূত্র ধরে আমরা বলতে পারি হ্যাঁ ইসলাম কারো কারো চোখে আজ পাগলামি উন্মাদনা আর গোড়ামি ঠিক যেমনটা ছিল মক্কার সেই সমাজে কাজে আমরা আলোচনা করব স্রোতের বিপরীতে যাওয়া কিছু মানুষের গল্প যারা ইসলামের বিরুদ্ধে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 ছোট থেকে যেখানে বড় হয়েছি শেষ পর্যন্ত সেই গিফার ছাড়তে বাধ্য হলাম মা আর ভাইকি নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোনো গন্তব্যের আশায় গিফারের লোকেরা বড্ড বাড়াবাড়ি করছিল পবিত্র মাসেও তাদের যুদ্ধবিগ্রহ লেগে থাকে আর শরুল হরুমের এই অপমান আর সহ্য করা যায় না আর শরুল হরুম হল সেই চার মাস যেগুলোকে আরবের লোকেরা পবিত্র মাস বলে গণ্য করত। এ সময় তারা যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকত আরবের সুপ্রতিষ্ঠিত ঐতিহ্য এই চার মাসে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 সবার কাছে যা পানি ভাত আবুজর দেহু গিফারের কাছে সেটাই গর্হিত অপরাধ তিনি যেন নিজ ভূমে পরবাসী তাই একসময় পরিবার সহ গিফার ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলেন প্রথমে দেখা করলেন তার চাচার সাথে তার চাচা আবার অন্য গোত্রের সদস্য আবুজরের ভাষায় চাচা আমাদের প্রতি খুবই দয়ালু এবং যত্নবান ছিলেন কিন্তু তাদের প্রতি চাচার এই বিশেষ যত্ন আত্মী ও মেহমানদারী বাকি আত্মীয় স্বজনদের সহ্য হচ্ছিল না তারা তাদেরকে হিংসা করত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 লোকেরা বলে যে সে একজন জাদুকর গণক মিথ্যাবাদী না, তুমি আমার কৌতূহল মেটাতে পারছ না আমি নিজে যাব তার সাথে দেখা করতে লোকেরা তার ব্যাপারে যা বলে তা সত্য নাও হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি আবুজর আনহু মক্কা সিএনএন বা বিবিসির উপর ভরসা করে থাকেননি তিনি নিজে গিয়ে রসুল্লাহ সাল্লিয়ামের ব্যাপারে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেন আবুজরের বর্ণায় ফেরা যাক তিনি বলেন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 নুসুব আহমদ হল সেই পাথর যার উপর তাদের দেব নামে পশু বলি দিত ফলে পাথরটা লাল হয়ে থাকত গিয়ে সেখান থেকে পানি খেলাম আর জমজমের পানি দিয়ে গায়ের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলাম এরপর আমি কাবার পাশে গেলাম ইমাম আহমদের বর্ণনায় আছে যে আবুজর রদিয়ালহ সেখানে ৩০ দিন অবস্থান করেন কেননা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 এভাবে শয়তান মানুষকে অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারের দিকে ধাপিত করে খারাপ কাজগুলোকে তাদের সামনে অতি মোহনীয় মরকে সুন্দর হিসেবে উপস্থাপন করে মূর্তি পূজার সূচনা হয় এভাবে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মানুষগুলোর মূর্তি নির্মাণ করা হয়েছিল তারা আদতে খারাপ লোক নয় বরং কর্মশীল মানুষ ছিলেন নুহ আলাহ ইসলামের জাতি থেকে যখন নেককার লোকদের মৃত্যু হল তখন শয়তান এসে মানুষদের বলতে থাকে তোমরা তাদের মূর্তি তৈরি করলেই তো পারো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 আবজর যখন দেখলেন তাদের কথায় মহিলাদের কোনো ভাবা নেই তিনি তার চেয়েও বাজে একটি মন্তব্য করলেন এবারে মহিলাদের আর কোনো সন্দেহ রইল না তারা নিশ্চিত হয়ে গেল এই লোকটা আসলেই আসলে আজে বাজে কথা বলছে অমনি দুজন চিৎকার করতে করতে দৌড়ে মক্কার রাস্তা চলে গেল ছুটতে ছুটতে একেবারে হাজির হল মুহাম্মদ সাল্লু আলহ্লাম ও আবু বকরদ্দ আনহুর সামনে রসুল্লাহ সাল্লাম তাদের দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের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 গিফারে আইন আইনকানুন মানার কোন বালাই নেই পবিত্র মাস পর্যন্ত তোয়াক্কা করে না সেই গিফারের একজন মানুষ কিনা সত্য ধর্মের খোঁজে মক্কায় চলে এলো বিস্ময়কর ব্যাপারই বটে অথচ যেখানে মক্কার কুরাইসরা ধর্মে কর্মে সবার চেয়ে এগিয়ে থাকা সত্ত্বেও সত্য দিনের ব্যাপারে এগিয়ে এলো না আমার কাছে মনে হলো যে আমি গিফার থেকে এসেছি এটা শুনে হয়তো ওনার পছন্দ হয়নি তাই তিনি আমার কপালে হাত দিয়েছেন আমি হাত বাড়িয়ে কপাল থেকে ওনার হাত সরাতে গেলাম সাথে সাথে আবু বকর ব্যক্তি। যার তার যে এনেছিল তিনি তার কথায় সন্তুষ্ট হতে পারেননি সত্যের ব্যাপারে আবুজরের সহজে একটা পথ বরাবরই কাজ করত অন্যায়কে তিনি কোনোদিনই সহ্য করতে পারেননি ভেটেমাটি ছেড়েছেন সত্যের সন্ধানে শুধুর মক্কে এসেছেন মার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 কিন্তু প্রবল উৎসাহে আবুজার পর তিনি মক্কার কুরয়েশদের সামনে চিৎকার করে উঠলেন এই কাজের ফল কি হতে পারে কোরআ আমাকে ছেকে ধরল এমন ভাবে এলোপাতারে মারতে শহর করল আরেকটু হলো আমি সেদিনই মারা পড়তাম ঠিক তক্ষণি আব্বাস বিন আবদুল মুতালিব এসে পড়ল এবং সে যাত্রা রক্ষা পেলাম তিনি বললেন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 রসুল্লা সাল্লা এরপর আবুজারকে বললেন তুমি তোমার লোকদের কাছে ফিরে যাও, তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দাও যখন শুনবে আমি বিজয়ী হয়েছি তখন আমার সাথে দেখা করতে এসো আবু আনহু রামের সাথে খুব অল্প সময় কাটিয়েছিলেন তাই রসুল্লাহর কাছ থেকে খুব বেশি কিছু শেখার সুযোগ হয়তো তেমন হয়নি হয়তো তিনি হাতে কোনা কিছু আয়াত ও হাদিস শিখতে পেরেছিলেন কিন্তু সেগুলোকে সম্বল করেই গিফারে ফিরে যান তিনি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 এইভাবে এক এক করে পুরো গিফার গোত্রই মুসলিম হয়ে যায় অতপর একদিন নবীজি সাল্লা দেখতে পান দেখে মনে হচ্ছিল কোন সৈন্য দল আক্রমণ করতে আসছে কয়েকজন সাহাবি নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত হতে উত্তত হন কিন্তু রসুল্লাহ আলাইসাল্লাম বলে উঠলেন না সম্ভবত আবুজর আসছে রসুল্লাহ সাল্লাহিস্লামের ধারণা সত্য হল বস্তুত এই ধুলি মেঘ ছিল আবুজরের বাহিনীর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 মক্কার লোকেরা রসুল্লা সাল্লা আলাইসালকে জাদুকর বা মিথ্যাবাদী বলে সবার কাছে প্রচার করছিল কিন্তু তাদের দেখা দেখি আবুজর সেই কথায় বিশ্বাস করে ফেলেননি বরং নিজ সত্যতা যাচাই করার জন্য মক্কা এসেছেন। আল্লাহ মানুষকে ও বুদ্ধি মুসলিমদের উচিত মিডিয়ার কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে সত্য বোঝার চেষ্টা করা পাঁচ রসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন কোন ভালো কাজকেই ছোট মনে করো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 হয়তো তখন তার কল্পনা তো আসেনি তার পুরো গোত্র তার সারা দিয়ে মুসলিম হয়ে যাবে এমন এমনকি তাদের দেখি আসলাম গোত্র ইসলাম গ্রহণ করবে কিন্তু দায়ীদের কাজই এটা তারা বীজ বুনবে চারা গাছ জন্ম দেবেন আল্লাহ হাদিসে আছে কোনো ব্যক্তি হয়তো তেমন চিন্তা ভাবনা না করেই এমন একটি ভালো কথা বলে ফেলবে যার কারণে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে পড়বেন এবং তার জন্য জান্নাত নির্ধারিত করে দেবেন আর কোন ব্যক্তি হয়তো এমন একটা কথা বলে বসবে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 তখন তিনি আলী রানহুর কাছে নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন এটা হচ্ছে সাবধানতা অন্য থেকে তিনি ঠিকই কোরআসদের সামনে গিয়ে প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেছেন এটা ছিল কোরআশদের মান সম্মানের বড় একটা আঘাত এটা ছিল তাদের আভিযুক্তির প্রতি একটা ধাক্কা মক্কার বাইরে থেকে কেউ এসে এভাবে মুখের উপরে ইসলাম গ্রহণের ঘোষণা দেবে এটা তারা দুঃস্বপ্নেও হয়তো ভাবেনি গায়ে জোরে কোরআশরা আবুজরকে পিটিয়েছে সত্যি কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে ঠিকই আবুজর রাজিয়া আনহু জিতেছেন আর রসুল সালাম তার এই কাজের সমালোচনা করেননি এর থেকে বোঝা যায় এই কাজে রসুল সাল্লামের অনুমোদন ছিল রসুল সাল্লাম যখন তাকে বলেছেন তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করো না এটা তার পক্ষে কোন অবশ্যকরণীয় আদেশ ছিল না বলা যেতে পারে এটা ছিল এক ধরনের রেকমেন্ডেশন আবুজর রাজিয়া আনহু অবশ্যই রসুল উল্লাহ সাল্লামের আদেশের অবাধ্যতা করেননি যেমন রসুল তাকে বলেছিলেন তার গোত্রে ফিরে যেতে তিনি তাই করেছেন আর আবুজর রিয়ানহু নিঃসন্দেহে একজন অসাধারণ সাহসী দায়ী ছিলেন তার দাওয়ার মাধ্যমে একটা ডাকাত গোত্রের অর্ধেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ই মুসলিম হয়ে যায় কিন্তু তিনি দায়ী হলেও অন্য একটি দিকে লিমিটেশন ছিল সেটা হচ্ছে নেতৃত্ব রসুল্লাহ সাল্লাই সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন আবুজর নেতৃত্বের জন্য যোগ্য নন কাজেই একজন মানুষের সব রকম কাজের যোগ্যতা নাও থাকতে পারে প্রত্যেকের উচিত নিজস্ব এক্সপার্টিস ক্ষেত্র খুঁজে বের করা এবং তার সেই অনুযায়ী দিন ইসলামের খেদমত করা এর পরের ঘটনাটা বেশ মজার দামাদ আল আসদি অথবা দিমাদ আল আজদি দামাদ আল আজদি ছিল দক্ষিণ আরবের বাসিন্দা সে মক্কা এসে একটা গুঞ্জন শুনতে পেল এক লোককে নাকি চিনে ধরেছে লোকেরা আসলে রসুল্লাহ সাল্লামসালামের কথাই বলছিল দামাদালাস্তি ছিল ওঝা বা ডাক্তারও বলতে পারেন সে জিনাতে পারত খুব আন্তরিক ভাবে সাহায্যের নিয়তে সে নবীজি করতে চাই আপনি যদি চান তো আমি জিন তাড়ানোর ব্যবস্থা করতে পারি রসুল্লাহ আলাইস্লাম তার এই কথা শুনে রেগে যাননি বরং খুদ্বার দুপরে তিনি তার বক্তব্য শুরু করলেন ইন আলহামদালিন সকল প্রশংসা মহান আল্লাহর আমরা তার প্রশংসা করি এবং তারই সাহায্য কামনা করি আল্লাহ তালা যাকে পদ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পদ দেখাতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন ইবাদতের যোগ্য ইলাহ নেই আল্লাহ এক তার কোনো শরীফ নেই দোয়াটি সাহি মুসলিমের আটশো আটষট্টি নাম্বার পাওয়া যাবে এটি শুনতে যেমন প্রাঞ্জল তেমনই শ্রুতিমধুর দামাদালাস এই দো আসনে মুগ্ধ হয়ে গেল শেষ হওয়ামাত্র বলে উঠল মুহাম্মদ আপনি কি এই কথাগুলো আরেকবার বলবেন রসুলুল্লা সাল্লাই পুনরায় দোয়াটি পড়ে শোনালেন দামাদ বলল এমন কথা এর আগে আমি কোনোদিন শুনিনি কি চমৎকার কথা যেন সাগরের গভীরে যে আঘাত হানবে অর্থাৎ এই কথাগুলো এমন যা নিশ্চিত মানুষকে প্রভাবিত করবে তবে এসো আমার কাছে বায়াত করো করসুল্লা তাকে ইসলামের আমন্ত্রণ জানালেন এক মুহূর্ত দেরি না করে বলল দামাত বললাদ মু তুমি কি তোমার গ্রামের লোকদের জন্য বায়া দেবে আমি আমার লোকেদের জন্য বায়া দেব এর খানিকক্ষণ আগেই লোকটি রসুল্লাহ সাল্লা সাল্লামকে সুস্থ করতে এসেছিল অথচ রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম তাকে জাহেলিয়াতে রোগ থেকে সুস্থ করে তোলেন অনেক বছর পরের কথা রসুল সাল্লা আলাইসালামের পাঠানো এক সেনাবাহিনী সেই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তাদের নেতা তাদের জিজ্ঞেস করল তোমরা কি এই গ্রামবাসীর থেকে কিছু নিয়েছো। একজন বলে উঠল হ্যাঁ আমি তাদের থেকে একটা শক্ত সমর্থ উঠ ছিনিয়ে নিয়েছি সেনাবাহিনীর নেতা এই কথা শুনে বললেন ওদেরকে উঠটা ফেরত দিয়ে দাও কেননা এটা হচ্ছে দামাদালাসদের গ্রাম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 इसलमिर एक स्वल्पदर्घ्य चलचित्र निण कर नामना सारा विश्व एन मुसलिम प्रचंड प्रतिक्रिया देखा है डिस्ट्रीब्यूटर छह परसलम सम्पर्त जानते ही इसलम ग्रहण करें दुहजार चौदह साले बड़ ईस्कानदार एक कन्भेन्शने इसलमाम ग्रहण कर इस्कंदार ग्रहण के क्या बर्णना करते ग আমি আমার বাবাকে ইসলাম গ্রহণের পর অনেক শান্তিপ্রিয় একজন মানুষে পরিবর্তিত হতে দেখেছি এবং আমি উপলব্ধি করলাম নিশ্চয়ই এই ধর্মে ভালো কিছু আছে এবং এরপর মুসলিমদের প্রতি আমার ধারণা পাল্টে গেল আমি কোরআন পড়তে শুরু করলাম ইস্কন্দারের বাবা আর্নার্ড ভ্যান ডন যিনি কিনা ফিল্ম ডিস্ট্রিবিউটর ছিলেন তিনি এখন ইউরোপিয়ান দাওয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ২০১২ সালে তিনি হজ করেন এবং মদিনায় গিয়ে তার পুরনো কর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এইসব ঘটনা থেকে প্রথম শিক্ষাটি আমরা সবাই জানি তবু ও রিমাইন্ডার হিসেবে মনে রাখা প্রয়োজন তা হলো এই বিশ্বে সবকিছুই আল্লাহর পরিকল্পনাধীন তিনি চাইলে খারাপের মধ্যেও ভালো বের করে আনতে পারেন কাজে আমাদের কর্তব্য আল্লাহর তাওয়াকুল করা এবং ইসলামের শত্রুদের ভয় না করা দুই নাম্বার শিক্ষা দামাত হলেছিল সে আল্লাহ রসুল সাল্লা চিকিৎসা করতে চায় কেননা সে ভেবেছে তিনি একজন মানসিক রোগী সুস্থ সবল মানুষের জন্য এ কথা বেশ অপমানজনক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 রসুল্লা দুটি করেছিলেন সেটা খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এবং গভীর এই দু আটিকে বলা হয় হাজা। এই ছিল একটা কাজেই খুব সংক্ষিপ্ত কথাও গভীর প্রভাব ফেলতে পারে যদি আমরা সুনার অনুসরণ করি পরের সাহাবি আমর বিন আবাসা সাহি মুসলিমে আমর বিন আবাসা নামের এক সাহাবীর ঘটনা বর্ণিত আছে তিনি ছিলেন আরবের অধিবাসী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 যখন তার পক্ষী বাহিনী থেকে মাত্র একটি পাখি অনুবস্থিত ছিল তিনি বুঝে গিয়েছিলেন যে হুত হুৎ পাখি সেখানে নেই এরপর আমর বিন আবাসা বলেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে শিক্ষা দিন আমাকে সালাদ নিয়ে কিছু বলুন রসুল্লাহ সাল্লা আলাইস্লাম তার কাছে সালাদ আদায়ের পদ্ধতি বর্ণনা করলেন এরপর আমর বললেন আমাকে অচু করা শেখান এরপর রসুলুল্লা সাল্লু আলাইস্লাম তাকে অচু করা শিখিয়ে দিলেন এভাবে একটা সাধারণ মানুষের মনেও রসুল্লা সাল্লাম অসাধারণ স্থান করে নিয়েছিলেন আমার বিন আবাসা রদুল্লা কাহিনী থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই এক ন আমরা আগের একটি পর্বে হোনফা অর্থাৎ হানিফদের নিয়ে আলোচনা করেছিলাম যারা মক্কার জাহিলিয়াতের সেই যুগে শেরকে অপছন্দ করত এবং তাহিদের অনুসারী ছিলেন আমর বিন আবাসা বলছেন তিনি মূর্তি পূজা অপছন্দ করতেন অর্থাৎ তিনিও ছিলেন হানিফদের একজন দুই রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তার দাওয়াতে দুটো বিষয়ের কথা উল্লেখ করেছেন আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহর হক হল তার সাথে কাউকে শরিক না করা এবং বান্দার একটি হক হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা তিন এখানে একটা ব্যাপার লক্ষণীয় রসুল্লাহ সাল্লা এখানে বলছেন মূর্তি ধ্বংস করার কথা অথচ আমরা জানি মাক্যী জীবনে রসুল্লাহ সাল্লা আলহ্লাম কোন মূর্তি ধ্বংস করেননি মূর্তি পূজার বিরুদ্ধে তার যুদ্ধ ছিল বাদ যুদ্ধ কিন্তু তবু কেন তিনি মূর্তি ধ্বংস করার কথা বলছেন এর উত্তর হল কোন একটি হুকুম পালনে মুসলিমরা অসমর্থ হলে সেই হুকুমকে পরিবর্তন করা যাবে না বা অস্বীকার করা যাবে না অথবা গোপন করা যাবে না রসুল্লা সাল্লা মূর্তি ধ্বংস করতে এসেছেন কিন্তু মাক্যী জীবনে তার সেই সামর্থ্য ছিল না জন্য তিনি মূর্তি ধ্বংসের মিশন গোপন করেননি কোরআসরা ঠিকই জানত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 আতোফাইল ইবেন আমরা দাউসি হিশাম বলেন আত্তুফাইল এমন এক সময় ইসলাম গ্রহণ করেন যখন মক্কারী এবং তার কথায় কান না দেয় তুফাইল ছিলেন মক্কার বাইরে দাউস করত্র একজন কবি তার ইসলাম গ্রহণের কাহিনী তিনি নিজেই উল্লেখ করেছেন যা সিরাতে ইবনে হিসামে উল্লেখ আছে তিনি বলেন রসুল্লাহ মক্কায় থাকাকালে তিনি একবার কোনো কাজে সেখানে আসেন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 এরপর আমার স্ত্রী আমার সাথে দেখা করতে আসল আমি বললাম তুমি আমার থেকে দূরে সরে যাও তুমি আমার কেউ নাও আমি তোমার কেউ নই সে বলল এর কারণ কি আমি বললাম ইসলাম তোমার ও আমার মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে আমি দিনে ইসলামের দীক্ষা নিয়ে মোহাম্মদ সাল্লু আলহিাস্লামের অনুসারী হয়েছি সে বলল তাহলে আমার দিনও তাই যা আপনার দিন আমি বললাম তাহলে যাও জুসাহারার পানি হতে পবিত্র হয়ে আসো ইবন হিসাম বলেন জুস ছিল দাওস গোত্রের একটি প্রতিমা তারা তার জন্য একটি পশুচারণ ক্ষেত্র বরাদ্দ করে রেখেছিল এই চারণক্ষেত্রে পাহাড় থেকে নেমে আসা পানি জমে একটি ক্ষুদ্র জলাশয়ের সৃষ্টি হয়েছিল জুস পানি বলতে সেই জলাশয়ের পানি বোঝানো হয়েছে তুফা ইল্লা আনহ বলেন আমার স্ত্রী বলল আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক জুস সারার পক্ষ হতে আমাদের শিশুর কোনো ক্ষতির আশঙ্কা নেই তো আমি বললাম না সে দায়িত্ব আমার কাজেই সে গিয়ে কৌসুল করে আসলো। আমি তার কাছে ইসলামের বাণী পেশ করলাম এবং সে তা কবুল করে নিল তুফা বলেন এরপর আমি দাওস গোত্রকে ইসলামের প্রতি আহ্বান জানালাম কিন্তু তারা সারা দিতে দেরি করল পরে আমি মক্কায় সে রসুল্লাহ সাল্লাইসালামের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম হে আল্লাহ নবী দাওস গোত্র অষ্ট্রলীয় তার মাঝে ডুবে আছে আপনি তাদের জন্য বদয়া করুন তিনি বললেন ইয়া আল্লাহ দাওস কোত্রকে হৃদায়ত দান করুন তারপর তিনি আমাকে বললেন তুফায়ের কাছে দাওসকো এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাতে থাকলাম রসুল উল্লাহ সাল্লিয়ালের মদিনা হিজরতের পরও তা চালু থাকলো এর মধ্যে বদর ওষুধ ও খন্দকার যুদ্ধ সংঘটিত হয়ে গেল এরপর আমি রসুল্লাহ সাল্লাই এর উদ্দেশ্যে রওনা হলাম এ সময় আমার সাথে ছিল দাউস কোত্রের সেই সব লোক যারা আমার ডাকে সারা দিয়ে ইসলাম কবুল করেছিল রসুল্লাহাল্লাম তখন খাইবারে অবস্থান করছিলেন পরিশেষে আমি দাওস কোত্রের সত্তর বা আশিটি পরিবার নিয়ে মদিনায় পৌঁছলাম পরে আমরা সেখান থেকে খায়বারে গিয়ে রসুল উল্লাহসাল্লাহামের সাথে মিলিত হলাম তিনি গণিমতের মাল থেকে অন্যান্য মুসলমানের সাথে আমাদের অংশ দিয়েছিলেন এরপরে সাহাবির গল্প আল হুসাইন রাজ আনহু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 তার উপর তার বাবার যে হক আছে সে তা পূর্ণ করেছে এই দৃশ্য দেখে আনন্দ আর রহমায় আমার হৃদয় ভিজে উঠল বোঝা যাচ্ছে দৃশ্যটা ছিল খুবই আবেগপ্রবণ একটা দৃশ্য এতটাই যে আল্লাহ রসুল ও কেঁদে উঠেছিলেন ছেলের সামনে বাবা ইসলাম কবুল করেছে এবং ছেলে বাবাকে জড়িয়ে ধরেছে যাই যাইহোক ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাস্লাম সাহবিদের বললেন তোমরা উঠো এবং হুসাইনকে পথ দেখিয়ে তার বাসা পর্যন্ত এগিয়ে দাও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 ফেসবুক পেজ ডবু ডেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব 2015